প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা বাকারা আয়াত সাতচল্লিশ থেকে এটা আত্ম হয়েছে পূর্বের মিয়ামত সে যুগের সব মানুষের উপর আমি তোমাদের মর্যাদা দিয়ে। সেই যুগের সব মানুষের উপর আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছি উদ্দেশ্য হলো ছিল সবচেয়ে মর্যাদা বাহুদীরা সেই দিন কে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার পারবে না যেদিন কেউ কারো কোন উপকারে আসবে না কেউ কারো কোনো উপকারে আসবে না হলে সাফা যেহেতু হবে ইউক বালো যেহেতু মাঝখানে মিনহা এসে গেছে ইউকালো ওলা তুক বলো মিনহা সাফা কারোর কাছ থেকে কোনো সুপারিশ গৃহীত হবে না সুপারিশ গৃহীত হবে না সুপারিশ কারি থাকবে তারাই বলবে যে আমাদের নাই সুপারিশ কারি নাই মিনহা আদরুন এবং কারোর কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না ফিদা কারো কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না আমার নিয়ামত কে স্মরণ করো বিশেষভাবে এই যে নিয়ামতটা আজ আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছি শরীফ মানুষ দুনিয়াবী নিয়ামত জাগতিক নেয়ামতের চেয়ে ইজ্জত সম্মান পাওয়া এটাকে অনেক বড় মনে শরীফ মানুষ ভদ্র মানুষ না খেয়ে থাকতে রাজি কিন্তু তার ইত্যাদি আঘাত আসবে এটা সে রাজি না এটা তাদেরকে বলতেছে এমনি তো আমার নিয়ামত আছেই তারপর তোমাদের কত বড় মর্যাদা দিছি। এটার তো স্মরণ করে আমাকে কাজ করব এরপরে এবার তাফসিলাস তাদের উপরে মুক্তালিফ নামত আল্লাহ তারা দিচ্ছেন কিন্তু তারা আল্লাহ না সম্প্রদায় থেকে আল্দা যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিচ্ছিল এ কুম তোমাদেরকে মুরাদ হলো আয় আকুম ছিল তাদেরকে করা হচ্ছে তাদেরকে সকল নিয়ামতের খবর দেয়া হচ্ছে পূর্ব পুরুষদের উপরে করেছেন তাদের জন্য কারণ। মানুষ তার আবহাওয়া আজদাদের উপরে কোন একটা নিয়ামতকে নিজের উপরে নিয়ামত মনে করে সব মানুষই মনে করে তারাও এটা মনে করে এবং তাদের আবহাওয়া আজদার যে সকল অপকর্ম করছে সেগুলোর প্রতি তারা রাজি রাজিও ছিল এই আল্লাহ তাল্লাহ কখনো তাদের আবা আজদার পূর্বপুরুষ একটা অপকর্ম করেছে। সেটার জন্য তাদেরকে তোমরা এটা করছো তোমরা কারণ তারা সেটার উপর রাজি ছিল সামনে আসতেছে বিভিন্ন আদাব তো সুই হবে আজাব কি আবার হবে তাইজন্য জন্য বলতেছে সু আল আদাব তার উদ্দেশ্য হলো এখানে আসাদ আল আদাব কঠিন শাস্তি দিত তারা কাম নিত সারাদিন কিন্তু কোন পয়সা দিত নামকে বসতে কিছু পয়সা দিতে হয় তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করে দিতা হিউ এবং তোমাদের কন্যা সন্তানদেরকে রেখে দিত জীবিত রেখে দিত اي يستبقون ابناء اقم المولودين ويستحيون يستبقون نساءه بقول بعض الكهنه هناك جنكر কথাই कष्टशे करसिलो কারণ হবে আপনার রাজত্ব সাম্রাজ্য বিনাশের কারণ হবে ফিরাউন স্বপ্নে দেখছিল যে ওই ফিলিস্তিন বাইতুল মাকদিসের দিক থেকে একটা আগুন আসছে তোমাদের হাসিয়াতে আছে এটা বাইতুল মাকদিসের দিক থেকে একটা আগুন আসছে মিশরের দিকে আপনার রাজত্ব সুখেষে এর মধ্যে এর মধ্যে রয়েছে আল্লাহ পক্ষ থেকে তোমাদের রবের পক্ষ থেকে বিরাট পরীক্ষা মুক্তি দিয়েছেন আল্লাহ আজাবের মধ্যে যদি হয় আজাব তাহলে বালা এর মানাবে হবে এলা আর দালিকা যদি হয় তাহলে এবং ফেরাহের সাথে মোতালে কোন একটা ঘটনা আছে প্রায় প্রতি পাড়াতেই এখানে একটা এজমালী বিবরণ দিতে জায়গায় গিয়ে সামনে তাপসিল এজমালী বিবরণ একটু একটু একটু করে করে কথা স্মরণ করি তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম আল বাহরা দাখাল তুমুহ ফলে তোমরা সেই ঢুকে এই উদ্দেশ্য কলজুম যে হাজ আলী ইসলামের জমান সমাজের কথাটা প্রচলিত না কি বলে এটা সহিপ সম্বন্ধে তোমাদের ধারণা আছে না মিশরটা হলো পশ্চিমে পশ্চিম দক্ষিণে যেখানে আমি দেখতে পাওয়া আমার কথা তো মিশর থেকে আরো পশ্চিমে হলো নীলনদ মানে সিরিয়াটা হলো এই উত্তর পূর্বে সিরিয়াটা আর হলো এই দিকে এদিকে তো এই যে হজরত মোসা আল ইসলাম নিয়ে যাবেন যাবেন এদিকে যাবেন মানে পূর্ব দিকে পূর্ব উত্তরে যাবে সেখানে এই বরাবর রাটা যে এখানে বড় রোহিত সাগর এটা লেখা আছে রোহিত সাগর আল বাহরুল আহমার বাহরে এটা এই এখানে ছোট্ট চিম্প জায়গা দিয়ে এখান থেকে রওনা হয়েছে বের হওয়ার পরে এখানে সিনাই এদিক সমতল ভূমি ছিল আগে ছিল আর কি একটা সময় ছিল এখন তো খাল কেটে সোজা করে একবার পুরোটাই বানা গেছে কিন্তু ওনারা রওনা হয়েছেন যেহেতু উত্তর পূর্ব দিকে অতএব সেখানে তো নীল নদীর প্রশ্নই আসে যেটা এটার নাম কি হাসিয়াতে এই নীল নদীর কথাটা এসে গেছে সামনে চল্লিশ পৃষ্ঠার এক হাসিয়াতে নীলের কথাটা আসছে তার কোর হল নীলনদ না এবং অনেক জায়গায় আসছে ইবনে কাতিরা আসছে এরা আলবেদাবার নেহায়তে আসছে তারপরে হলো তোমার যেটা সি নীল বলছে তো সেটা তো হলো অধিকের আর ওনাদের যাওয়ার পথে নীল পড়েন ওখানে যাওয়ার পথে হলো বাহারে কোলঝুম পরে পার হওয়ার পরে সেখানে হলো সিনাই যেখানে গিয়ে তারা বছর অবস্থান করতে হয়েছে সামনে যেটা দেখো দেখা দেবো এই যে ফারাকুমিক আমি তোমাদেরকে রক্ষা করেছি তাদেরকে যে সমুদ্রে ঢেকে নিয়ে নিচ্ছিল এটা তোমরা দেখছিলে আং তুমা ইলা সমুদ্র তাদেরকে যে আবৃত করে ফেলছিল এটা তোমরা দেখছিলে জানা আছে সামনেও বিভিন্ন আসছে বা আসবে যে ওনারা যখন ও পার হয়ে গেছে মানে ওখানে উঠে গেছে ফেরাউন এর সম্প্রদায় তখন লোহিত সাগরের মাঝখানে পানি পুরোটা যাবো তাদের উপরে এসে গেছে ওনারা তাকে দেখতেছিল যে ওগুলো ডুবে মরতেছে এটা বলল আংতু আর ওই সময়টির কথাও স্মরণ করো যখন আমি যেন তোমরা তাওরাতাম করতে পারো ঘটনার তক্তি এখন পর্যন্ত বহাল আছে পুরানিমের ঘটনার তর্তি বহাল রাখা জরুরি না যেহেতু প্রাণের মধ্যে মাকসাদ হইলো এইবার শিক্ষা গ্রহণ করা উপদেশ দেওয়ার জন্য ঘটনার যেই অংশটা দিয়ে উপদেশ দেওয়াটা বেশি মনে আছে ঘটনার সেই অংশটা শুধু কোরআন ক্যামের তুলে আনে এটা হলো সেখানে ঘটনার প্রত্যীপটা রক্ষা করে না হ্যাঁ কোনো কোনো সময় এটা রক্ষা হয়ে যেতেছে ভিন্ন জিনিস কিন্তু এটা কোনো জরুরি না এখানে হয়ে দিতেছি তো ঘটনার প্রত্যৃপটা ঠিক আছে ওনারা যখন ওই পারে গেছে ওই পারে যাওয়ার পরে আরো কত লম্বা ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় আসছে মূর্তি পূজার জন্য আবেদন করছে এই যে আল্লাহ ইল আহম কামাল আলহাম আলোকে কোন মুখাসীর বলেন যে ওনারা আবার মিশরে ফিরে আসছে তো এই যে সামনে যে ঘটনাটা সেটা হলো মিশরে ফেরার অবস্থান ঘটনা আর কে বলে যে না ওই লোহিত সাগর পার হওয়ার পরে ওনারা ওই পারে একটা জায়গায় অবস্থান করতেছিল সেখানে যাওয়ার পরে তারা বলছে যে মুসা আমরা তো এখন মোটামুটি মুতমাইন হয়ে গেছি অতএব এখন আপনি আল্লাহ পক্ষ থেকে কোন বিধান নিয়ে আসেন সাগরের উপরে পূর্ব পার আর কারো কৌল হলো যে ফের ডুবে মরার পরে এরপরে আবার ওনারা মিশরে ফিরে আসছে মোটমাইন হয়ে যাওয়ার পরে তারা যখন মুসার কাছে চাইছেন আল্লাহ তালা রুকুমে উনি ইয়াতে আসছে তোর পাহাড়ে আসছে এরপরে এরপরে দশ দিন লম্বা হয়েছে প্রথমে তিরিশ তারপরে দশ ওকে মজমুহি যেহেতু চল্লিশ করোনা কিলেমি বা এই জায়গাটাতে যেহেতু সব ঘটনার বিবরণ হবে চলে যাওয়ার পর দ্বিতীয়টাকে দেওয়া হয় যে ঘটনাটা এটা হলো লোহিত সাগরের পূর্ব পারে মিশরে আসার না পূর্ব পারে ঘটনা। মানে ওখানে যাওয়ার পরে এক জায়গায় অবস্থান করতেছিল তোপরি ঘটনা করছে সুম্মা তাখাসতুমুল ইজলা আল্লাযি সাগাহু লাকুমুস সামিরিয়ু গবষো বাছুর যেটা বানিয়েছিল সামিরি এটাকে তোমরা বানিয়েছো ইলাহান ইত্তখাসতুমুল ইজলা ইলাহান এই ইজলটা হলো ইত্তখাসতুমের মকনে আউয়াল ইলাহানটা হলো মকুলে ثاني যে তোমরা গবষকে উপাস্য বানিয়েছিলে মিমবাদিহি আইবাদি যাহাবিহি ইলা মিআযিনা সামীর আলোচনা করোনা কমের বিভিন্ন জায়গায় তাফসিল আসছে সে মুনাফেক মোসা আলী ইসলামের কৌমের মধ্যেই ছিল ইসরায়েলি মুনাফেক তো সেও অন্যান্য ইসরায়েলিদের সঙ্গে লোহিত সাগর পার হয়ে পার আসছে তো সে তার সঙ্গে হজর জিব্রাইন আলী ইসলামের ঘোরার খুরের কিছু মাটি ছিল আচ্ছা অল্প একটু বলি যে ইসরায়েলিরা ওখান থেকে আসার সময় আসার সময় তাদের একটা অনুষ্ঠান ছিল সেই উপলক্ষে তৃপ্তিরা যদি নাকি তাদের দুশ্মন ছিল কিন্তু তাদের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্কই ছিল ইসরা একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠান তারা তৃপ্তিদের কাছ থেকে আদি ধার নিছিল। ধার নেয়ার পরে তাদের কাছে ছিল দিতে পারে নাই নিয়ে আমলান করছেন যে ভোর রাতে যেতে হবে তোমাদের সবাইকে তো তারা আর ওই অলংকার গুলো ফেরত দিতে পারেনি তৃপ্তিদের কাছে এগুলো তাদের সঙ্গেই ছিল এরপরে লোহিত সাগর পার হওয়ার পরে মুসা আলী ইসলাম চলে গেলেন তা আনার জন্য এদিক দিয়ে যে সাহিরি মু আল্লাহ যেহেতু এর মাধ্যমে তার উম্মত একটা পরীক্ষা করবেন এই জন্য জিবলেনা আলী ইসলামের মাধ্যমে তার লালন পালনের ইন্তজাম করছে জিবলেন এসে মাসতেন তার লালন পালন করতেন তো রেবায়তের মধ্যে আসছে যে সে এক আঙ্গুল মুখে আরেকটা পরে সে একটা বানিয়ে পরে বলছে যে আরে তোমাদের ইলাহ তো এটা মোসা তো ভুলে গেছে তো ওগুলো ছিল এমন যে ফেরাউনের অধীন থেকে তাদের ফিত্রি সালাহিয়ত একদম শেষ হয়ে গেছে সব যে কোনো সম্প্রদায় যদি দীর্ঘ একটা সময় তারা মজদুম হইতে থাকে আবার তাদের ভিতরে বিদ্রোহের মনোভাব সমুদ্র থেকে তাদেরকে মুক্তি দিচ্ছে আসার পরে মূর্তি পূজা করতে দেখেই তারা মূর্তি পূজার দিকে আকৃষ্ট হয়ে গেছে এরপরে ঘটনাটা মনে এই যে তোমাদের যে মূল যে জাললান কিতাবটা আছে এই জাললান কিতাব একদম উপরে একটা লাইন আছে না হাসিয়ার বাইরে ওখানে একটা শেয়ার শুধু থাকবে সবই থেকে নিয়ে আসছে এখানে ইজি আছে শব্দটা হাসিয়া এখানে আসে কোন ব্যক্তি যখন আজালের থেকে সে সৌভাগ্যবান হয় তাহলে যে তাকে লালন পালন করে সেও ব্যর্থ হয় এবং যে তার সাথে আশা সেও ব্যর্থ হয় এরপরে বলতেছে ফামুদি রুজিবিল যেই মুসা কে হজরত জিবাহ যে হিসেব লালন পালন করছেন সেসাউন যে উপাস্য বানোর কারণে তোমরা ছিল জালেম এখন সেরেক করছে এটার নাম জুল বলতেছে কোনটা জিনিসকে সস্থানে না রাখা এটার নাম হলো জুলুম এই জন্য যদি আজায়গায় কেউ গর্ত করে তাহলে সেটাকে বলা হয় জুলম আরবিতে জুলম। তাহলে শিরিফটাকে বলা হয়েছে ইন্না শিরা জুলি এই জন্য যেহেতু শিরিক হলো শিকার না করে কে শিকার করা সামনে গায়েরুল্লা কপাল নত করা। যেটা আকসা সেটার মুস্তাহেক একমাত্র আল্লাহ এবাদতের মুস্তাহেক একমাত্র আল্লাহ সেই ইবাদতটা আল্লাহ সামনে পেশ করা সেটা হলো এটা জায়গা ইবাদতের জায়গা হলো আল্লাহ সেটাকে আল্লাহর সামনে ইবাদত পেশ না করে তাদের এই কাজটা কেন হলো যেহেতু অন্য জায়গায় রাখছো আল্লাহ কালামের মধ্যে যেন তোমরা সঠিক পথ প্রাপ্ত হোহি মিনত و اذ قال موسى لقومه اول সময়টির কথাও স্মরণ করো যখন موسی তার সম্প্রদায়ে বললেন الذين عبدوا العجله ليا قوم انكم ظلمتم هي আমার জাতি হে আমার জাতি তোমরা গোবৎসকে উপাস্য বানিয়ে নিজেদের প্রতি অবিচার করেছো ولمتم انفسكم অন্যায় করার দ্বারা নিজেদের প্রতি জুলুম করা হয় কেন অন্যায় করলে যে কোনো ব্যক্তি অন্যায় করলো সে নিজের উপরে জুলুম করবে এটা কিভাবে জুলুমের মা না হলে মাহার্লি সব মানুষ নিজের ব্যাপারে সবচেয়ে বেশি খায়ের খা হয় তাই না স্বাভাবিক এটা আমি আমার জানের প্রতি সবচেয়ে বেশি খায়ের খা স্বাভাবিকভাবে আর কি আর দিনই মহামালা হলে সেটা তো ভিন্ন জিনিস তো কোনো মানুষ তার নিজেকে বিপদে ফেলতে চায় কিন্তু গুণাহ করে একজন ব্যক্তি সে নিজেকে বিপদে ফেলতে তো নিজের ব্যাপারে প্রত্যেকের সিদ্ধান্ত হলো যে নিজেকে সে বিপদে ফেলবে না তাহলে নিজের জানটাকে নিজের জানটাকে মাহফুজ জায়গায় রাখা নিজের জানের ব্যাপারে মাহফুজ জায়গায় থাকবে এমন কাজ করা এটা হলো ওজরফি মাহাল্লি তাই না আমার নিজের জানটার ব্যাপারে এমন কাজ করা যে কাজটা করলে আমার জানটা নিরাপদ থাকবে এটা হলো ওজরফি রাই আদলু এটা হলো আদলুন কিন্তু এমন কাজ করা যে কাজটা করলে আমার জানটা যানটা বিপদে পড়বে এটা হলো মাহালি তার মানে বিপদের তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকট ফাতুবু ইলা সেটা তো আল্লাহ কাুম বলার প্রয়োজন থাকি। পার্থক্য হল এটা আম প্রথমবার কোন একটা জিনিস বানানো হলো এটাকে খলফ বলবে একটা জিনিসের নমুনা দেখে বানানো হলো এটাকে বলবে কিন্তু পূর্বের কোন নমুনা ছাড়া সৃষ্টি করা সৃষ্টিকারী এটাকে বলে বাড়ি আল্লাহ খালে তো আবার বাড়িও নিজেদেরকে হত্যা করা এটা সুরত হলো তোমাদের মধ্যে যারা নির্দোষ যারা এবাদতে এজিল করে নাই তারা তোমাদের মধ্যে যারা মুজরিম তাদেরকে হত্যা করবে দেখো আমাদের এই অনেক অন্যায়ের শাস্তি পটল আছে না শাস্তি পটল আছে না কেউ যদি জিনা করে ফেলে তাহলে সে যত তবাই করুক জাহিরি ভাবে কিন্তু তাকে তারপর তাকে হত্যাই করা হত্যাই করা হবে যদিও হানাফিয়াদের রায় হলো যে জারায়ুকা ফেরানা শুধু কিন্তু অন্যায়ের কারণে যদি আমাদ করা হয় সেখানে ছিল অর্থাৎ এই হুকুমটা এমন না যেটা নজির এখন একদমই নাই ব্যাপারটা কোনো এমন না এটা তোমাদের জন্য উত্তম তোমাদের সৃষ্টিকর্তা নিকট এরপরে ফা আলিম আল্লাহ তোমাদের তো কবুল করছেন মাঝখানে আর এই কথাটা নাই যে তারা এই হুকুমটা পালন করছে কি করেন এটা নাই না থাকলেও ফাতা এটা বুঝাইতেছে যে দেখো এবার হাসিয়া টা দেখো আজকে দেখিয়ে রাখো একেবারে চার নম্বর হাসিয়া দেখো ইলি ফি'লি দালিকা রাফা দেখো লিফি'লি দালিকা আই আল কাতু ই ইউশিরু বিদালিকা আল kalam ila anna al ha fi qawlihi fataaba alaykum fasihatun to fataaba alaykum er fata holo fa fasiha fa fasiha katha bole hi al ha lati tadullu ala anna ma ba'daha muta'alliqan bimahzufi ha al ma অর্থগত দিক দিয়ে সম্পর্ক এটা কোনো হরফেজর না। তো মাহুবের নির্দেশ না বরং এটার কারণ হলো যে তারা কাজটা পালন করছে আল্লাহ তালা তফিক দিসায়ের পরে তারা একে অপরকে হত্যা করছে এই কতলটা হলো হতা আলিটুমের সবক এটা কারণে কেউ অনেক জায়গায় আসবে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন প্রত্যেকে এইভাবে বসছে প্রত্যেকে বসছে এইভাবে প্রত্যেকে এই দেখতেছ দেখা তো নাই মানে তারা মোসা দোয়া করছেন তখন একটা কালো মেয়ে পুরা মধ্যে ঠেয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কেউ আর দেখতে পায় না হুকুন দিচ্ছে কত কঠিন বিধান লেখা প্রায় সত্তর হাজার এক দিনে প্রায় সত্তর হাজার হয়ে গেছে আল্লাহ তাহলে জিজ্ঞেস করেন কি ব্যাপারে বললো হয়ে গেছে কিন্তু তারপরে যদি কোনো একজন সাথী বাস্তবে সে অন্যায় করছে অন্যায় করার কারণে মনে করিয়ে দিচ্ছে আমাদের খারাপ লাগে না লাগে আর যদি একরাজ একবার দুনিয়ার থেকে একরাজ হয় তাহলে কেমন খারাপটা লাগবে আর সেখানে আলি সাল হুম্মীর কি পরিমান দরদ থাকে কল্পনাই করতে পারবো না সেখানে তারা অন্যায় করছে এটার কারণে লোকগুলোকে অবস্থাটা কল্পনা করত্তর হাজার মানুষ লাশ করে আছে। এদের হয়তো কারো এখানে জখম কারা এখানে এখানে জখম এই বিপনা আছে পরে আল্লাহ তালা বললো যে আর কি আছে এরা তো সবাই আমার কাছে হাইজন ইউর যা সবাই তো আমার কাছে জিন্দা এদেরকে রিজিক দেয়া হচ্ছে আর যারা জীবিত রয়ে গেছে মানে করতেছিলেন তো যত জনে অন্যায়কারী ছিল সবাই শহীদ হওয়ার আগেই আল্লাহ তালা তবা কবুল করে ফেলছেন পরে যখন আবার বলছে থামো থামো বলার পরে অনেক অপরাধীও বেঁচে গেছে এই কথাটা বুঝতেছে না। আল্লা তালার দিকে হয় আর এরপরে আলা সেলা আসে তখন তার মা না হয় কি কবিলা আসলে হলো তাবার আবার মা হলো রাজা ব্যাপারে রাজা মানে তাদের কোন আল্লাহ তাল জাতি সিফতি এমন ইনাহু হুয়া আতাদ আর রাহিম কতগুলো তাকিব করছিলেন ইন্দ আর রাহিম ওয়াইদ কলতুম যে পর্যন্ত না আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখতে পাবো লাল মিনা লাকা লালাকা ইমানের সেলা যখন লাম আসে হার নিতে পড়স তখন অর্থ হয় কারো কথায় বিশ্বাসী হ আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখব। এটা কখন বলছে এই ব্যাপারে দুইটা রেওয়ায়তান একটা রেওয়ায় ইসারা করতেছে ঈদ উলতম যখন তোমরা বললে এই কথা কখন বললে যে তুম মা থেকে ক্ষমা প্রার্থনা করার জন্য একটা যেটা ইশারা করতেছেন মুস্তান ঘটনা তর্তিপ তর্তিপ ঠিক আছে পূর্বের ঘটনা ঘটার পরে আল্লাহ তালার হুকুমে হজরত মুসা আল ইসলাম বললেন যে তুমি তোমার কোমের মধ্যে যারা রয়ে গেছে তো বললেন যে তোমার কোমের মধ্যে সত্তর জন লোককে বাসাই করো যারা সর্দার সমাজদার এদেরকে নিয়ে তুমি তোর পাহাড়ে আসো তো অন্য যারা রয়ে গেছে বা যারা এই কাজটা করে ফেলছে শহীদ হয়ে গেছে সবার পক্ষ থেকে যেন তারা আমার কাছে মাহাজের করে তো আল্লাহ তালার হুকুমে হজরত মুসা আলী ইসলাম সত্তর জন লোককে বাসাই করছেন সত্তর জন লোককে নিয়ে ওই কুহে তুরে আসছে তুরে আসার পরে আল্লাহ তালা তাদের সাথে মানে সরাসরি কথা বলছেন এদের মেজাজ তো আগেই বাঁকা হয়ে গেছে তো কথা শোনার পরে এবার বলতেছে যে মুসা কথা তো শুনলাম কিন্তু তুমি তো আওয়াজটা আল্লাহ তো আল্লাহ আল্লাহ তোমার কথায় আমরা বিশ্বাস করব না যে আমরা আল্লাহকে সরাসরি না দেখবো এই তখন তারাই কথা বলছে তো ওখানে যাওয়ার পরে আল্লাহ তা কথা তোমরা নিজেরা শুনছ শোনার পরে এবার বলতেছে যে আমরা আল্লাহরে না দেখলে তোমার তোমার কথায় আমরা বিশ্বাস করব না আল্লাহ তারা নারাজ হয়ে গেছে তো আসমান থেকে আসমানি গজব সব দিনেছে পরে মোসা আসাম বলতেছি আল্লাহ অন্য জায়গায় যেটা আসছে আপনি চাইলে তাদেরকে আগেই শেষ করে দিতেন আমারও দক্ষে শেষ করে দিতেন আপাত আমাদের মধ্যে এই কিছু লোকের কারণে আমাদেরকে শেষ করে দেবেন আপনি মানে এখান থেকে আমি যদি এখন খালি হাতে যাই কবুল করছে তো তাদের সবাইকে মেরে ফেলছে একদম পুরো আসল মৃত্যু দিয়ে ফেলছে মুসা আহসামের দোয়ার বদল আল্লাহ তালা ওনাদেরকে আবার জিন্দা করে দিয়েছে মুসাই এমন একজন নবী যার অনেক ব্যতিক্রমী দোয়া আল্লাহ কবুল করছে দুনিয়ার কোন মানুষ এমন নাই যে কোনো একজন ভাইয়ের উপর এত বড় অসান করতে পারবে না যত বড় অসান মোসা ইসলাম তার বড় ভাই হারুন আল ইসলামের উপর করছে না আল্লাহর কাছ থেকে নবুতটা দিয়ে দিছে মোসাইফে যে তখন তোমাদেরকেলো গজ একটা সফসি কে বলে মানে হলো বজ্র আসমানি বজ্র আগুন তোমাদের উপর যে মুসিবত আসতেছিল সেটা তোমরা দেখতেছিলে কিভাবে হয়েছে এটা আল্লাহ তাদেরকে বুঝাবার জন্য তাদের মতো হয়েছে সবাই একসাথে মরে নাই আবার তারা জিন্দা হয়েছে আবার সবাই একসাথে জিন্দা হয় নাই মানে দুই দেওয়ার যদি আগুন আগুনে এসে থাকে না এসে থাকে সবাই একসাথে কারণ একজন এই আস্তে আস্তে ঢোলে অন্যরাং না বাহ ইদান বাহিদিন একজনের পরে একজন মারা গেছে আমি তোমাদেরকে হঠাৎ একজনে ঘুম থেকে যাচ্ছে জায়গায় দেখেছে আবার আরেকজনে যাচ্ছে সেই জায়গায় যে তার সাথে একজন ছাড়া সবাই মুর্দা এইভাবে যাচ্ছে ন্যামত একসাথে ভালোভাবে তাদের আমার এই বুঝতেছ লাল্লা কুম চাষ করুন তোমার আলী ইসলাম যখন তাওরাত নিয়ে তাদের কাছে গেলেন যাওয়ার পরে তারা বলতেছে যে তাওরাত যে আল্লাহ তাল্লাহ কিতা এটা যে আল্লাহ পালন করতে আমাদেরকে বলছে এটা তোমার কথা আমরা বিশ্বাস আল্লাহ যদি নিজে বলে যায় না আওয়াজ কোন জায়গা থেকে আসতেছে তো এই জন্য পরে বলছে এর পরের কথা লোক মিনা হাত যা হা বলছো কিনা দ্বিতীয় রাজটাকেই মুভাসিনের মধ্যে অনেকে তার জি যে এটা আমি তোমাদেরকে মেঘমালা দ্বারা ছায়া দিয়েছি মেঘাখন্ড দ্বারা ছায়া দিয়েছি সতারনা সাহাব আর ময়দানে আমি সূর্যের তাপ থেকে বাঁচার জন্য পাতলা সাদা মেঘ দিয়ে তোমাদেরকে ঠেকে দিয়েছি সেখানে আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি মান এবং সাল এটা ঘটনার পরে বিবরণ যে ওখান থেকে যাওয়ার পর ওখান থেকে যাওয়ার পর তারা দুই রেবায় মোতাবেক যদি তারা অবস্থান করতেছিল লোহিত সাগরের পূর্ব তীরে ময়দানে সেখানেই পিছনে সবগুলো ঘটনা ঘটছে তখন আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আসছে যে মিশর থেকে বের হয়ে আসছোই এখন তোমরা তোমাদের যে আসল ভূমি নিজেদের দেশ মাতৃভূমি সেটা দখল করার জন্য নিজের দেশ দখল করার যে স্বাভাবিক উপায় সেটা অবলম্বন করো মানে ফিত্রি উপায় যেটা তো ভাজ ইউসুফা আলী ইসলামের জমানায় ইয়ুবা আলী ইসলাম তার বারো সন্তান সহ এগারো সন্তান সহ তো এসে গেছিলেন নিশরে তো ইসুফা আলী ইসলাম ওনারাই তো ছিল ইসরায়েল গানি ইসরায়েল তাই না প্রজা ওই স্থানীয় যারা কৃপ্তি তারা হয়ে গেছে রাজা এইভাবেই দীর্ঘ একটা নসল চলে গেছে সংখ্যা ওনারা প্রায় পাঁচ লাখ ছয় লাখ ছাড়াই গেছে অনেক বর্তম হয়েছে মোসা আলী ইসলামের সময় যখন বের হয়ে আসছে মিশর থেকে যেটা একবারে আল্লাহ তালার পক্ষ থেকে মোসাল্লাম একটা জিনিস আগের থেকে চলে আসতেছে নতুন কোন জিনিস না এর খেলাফ কোনো তৈরিকেই নাই তো তাদেরকে বলছে তারাও মোটামুটি প্রথমে মানসিকভাবে তৈরি হয়েছে পরে এলাকা পর্যবেক্ষণ করার জন্য বারো জনকে পাঠাইছে যেটা মুক্তালিফ জায়গায় আসছে মুক্তাশার করে করতেছি তো বারোজনকে পাঠাইছে তো যুদ্ধের এটা কৌশল যে শত্রুদের পরিস্থিতি দেখার পরে যারা যাদেরকে পাঠানো হয়েছে তারা এসে মূল সেনাপতির কাছে হালাত বলবে আম সাথীদের কাছে বলবে না তো মুসাই হাসে হেদায়ত দিয়ে দিচ্ছিলেন তো বলছে আগেই দিয়ে দিচ্ছিল যেখানকার হালাত তোমরা শুনে আমার কাছে এসব বলবে এরপরে আমি যতটুকু আমভাবে এলান করতে বলবো সেটা সবাইকে জানানো হবে তো আসছে আসার পরে দশ জনেই কথা ছেড়ে দিছে সবাইকে নিষেধ করছিল যে এটা বলবা না ওখানে যে আছে কথা ছেড়ে দিছে দুইজনে কথাটা বলে ঠিক আছে এবং ওনারা বাহাদুরি পরিচয় দিছে এই জন্য দুই জনের প্রশংসাও করে না কেলে ভারছে আলি হিমা এই তারা নিজেদের ভিতরে বুজদুলি কে জায়গায় দেয়নি এই সাজা ছিল তাদের ভিতরে এটাকে এনে আম শব্দ দিয়ে তা করতেছে যাই হোক যেহেতু কথাটা ছড়াই গেছে সবগুলোর অবস্থা তো ওই দশ জনের মতই ছিল যায় যে ওদের সৎকার হালাতটা কি জনের মতো দশ জনই বুঝতেন পরে সবাই ছেড়ে দিছে যাবই না মোসা বলতে আপনি যান সঙ্গে তো আপনার আল্লাহ আপনি যান আপনার সঙ্গে তো আল্লাহ আসি তর্জমা ভাবে আপনি যান আর আপনার আল্লাহ যান কথাটা কিন্তু এই না আমি অনেক সময় তর্জমা এইভাবে করে ফেলা হয় এইভাবে করে ফেললে তো তারা সাথে সাথে কাফের হয়ে গেছে কিন্তু রেওয়াদের ধর্ম হলো যে এই কথার কারণে তারা কাকেরা হয় নাই সেই জন্য হলো যে আপনি যান আর সঙ্গে তো আপনার রব আছে অথবা আপনার রবই তো কাহ এমন আছে মধ্যে আসছে যে কোন মুহূর্ত আছে এমন যে মুহূর্তটা আল্লাহ বান্দার যে কোনো কথা কবন করে ফেলে হয়তো ওই কথাটা আল্লাহ এত নারাজ হয়েছে কেদুল বলছে একদম চল্লিশ বছর জন্য কাঈদুল তারা তো কাহিদুল বলছে তাদের এই কথাটার কারণে তাদেরকে এক জায়গার মধ্যে তারা এই যে তোমরা কেতাল করো সেখানে তুমি যা না কি আছে না আসে এটাকে আমি বুঝা শুনে হুকুম দিই আমি বুঝা শুনে দিই আর তোমাদেরকে হুকুম দিতেছি আমি তাকলিফে মা লাই দেবো যেটা তোমরা একদম পারবেই না এটা কি দেবো আর আমি তোমাদেরকে পাঠাই কি আমি এই তোমাদেরকে হুকুমে একদম ওখানে কাছে তো এটাই হয়তো কাইপিও ভিন্ন রকম হবে আর চল্লিশ বছরের জন্য এক জায়গায় বসে আছে তো রেবায়তের মধ্যে আসছে যে তারা সেখানে চাটিয়াল একটা ময়দান কিছুই নাই তো সেখানে তারা ভীষণ আবার ফিরে যাওয়ার জন্য সামান নিয়ে রওনা হইত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকত তারপরে যখন ক্লান্ত হয়ে যেত ঠিক আছে বাকি সফরটা আগামীকাল সকালে করবলে। না তো ওখানে বিশ্রাম নেয় সকালবেলা ওইটা ওই যেখান থেকে রওনা হয়েছিল সেখানেই তারা আসে এইভাবে চল্লিশটা বছর পার হয়ে গেছে তুমি কল্পনা করো চল্লিশটা বছর এটাকে কম অথচ জায়গাটা একদম সামল 10 মাইল আনুমানিক 10 মাইল এরিয়া দশ ম্যালেরিয়া পায়ে হাঁটতে কয় ঘন্টা লাগবে দশ মালেরিয়া পায়ে হাঁটতে তারা করছে তো খোলা তো কষ্ট পাইছি রোদ্রি কষ্ট পাই আল্লাহাম করছেন সেখানে তারপরে এবার পানির তৃষ্ণা লাগছে তো এই সামনে আসতেছে মুসা আসলামকে বলছে যে এ ধর বি হাজার বের হয়ে গেছে ঝগড়াঝাটির জন্য না ওনারা তো এই ওনারাই সব কথায় নবীর সাথে ঝগড়া লেগে যায় আল্লাহ পাবো কোথায় যার গায়ে যেই পোশাক ছিল এটাই সেও ধীরে ধীরে বড় হইতো জামাটা বড় হইতে থাকতো আবার কাপড় কোথায় পাবে তো ময়লা হইতো ঝাড়া দিনে পরিষ্কার এইভাবে চল্লিশটা বসছে কত এইগুলোতে তিনি আছে এই ঘটনাটার মধ্যে আমি তোমাদের উপর অবতীর্ণ করেছি তর্জমা এটাই কত এটা তার উদ্দেশ্য হল হুম তুরান চিনির মতো এক ধরনের আসমানি জিনিস যেটা শিশুদের মতো আসমান থেকে পড়তো রাতের বেলা সকাল বেলা তারা উঠে দেখতো যে বরফের ছোট ছোট দানার মতো এগুলো দেখা দিতে যে ওই ঘাসের উপরে গাছের পাতার উপরে জমে থাকতো একবার এগুলো তারা এগুলো জমা করে এগুলো খাইতো একটা ওই যে মানে জিজ্ঞাসাব্দ যে এটা হলো হোমিওপ্যাথিকে দানার মতো হোমিওপ্যাথি সাদা দানা আছে না মানে একটা এমন মানে সাদা রং তো সাদাই আবিয়াস আবার সেটা আহলা মিনাল আসাল। তো শিশিরের দানার মতো এগুলো পরে থাকতে তারা খাইতো এটা হলো মান আর সাল পাখি যেটা এরিয়াতে ঝাঁকে ঝাঁকে জমে থাকতো দক্ষিণের বাতাস বইতো তো ঝাঁকে ঝাঁকে এরিয়াতে এসে বসে থাকতো এগুলো তারা ধরলেই এগুলো দৌড় দিত না ধরলেই বাস এবার জমা করে খাই তো কোনো রায় আসে তারা করে আসে ধরলেই এটা হয়ে এইভাবে একটা এটা সবাই করে খেত আর কি আংসালা শব্দটা কি বলতেছে আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো তই রাজা না কুমার সঞ্চয় করে রেখুন পাকা ফারু নে কিন্তু তারা নেয়ামতে না সকরি করলো তখন সেই নিয়ামত তাদের বন্ধ হয়ে গেল আসলে বন্ধ না মানে এখানে হলো তারা নেয়ামতে না সকরি করলো না করা করার কাইফিয়তটা কি কাইফিয়া হলো সামনের আয়াতে যেটা আসতেছে এটা হলো কাফারুর কাইফিয়র তারা যখন ওই আল্লাহ তালে আসমান না বললেও হইতো এখানে বললেও হইতো নেয়ামতের না সুকরি করলো মানে আল্লাহ তালা বলছেন যে এই নিয়ামতটা তোমরা সঞ্চয় করে রেখো না প্রত্যেক আসবে তোমাদের জমা করে রাখার দরকার এত ভালো জিনিস কিছু জমা করে রাখত যেই তারা জমা করতে শুরু করলো এখানে যখনই তারা জমা করলো যেটা জমা করছে সেটা শুরু করছে পুরা উন্মতির উপর বিরাট জরুম করছে তারা তারা যদি সেদিন জমা না করতো তাহলে আমাদের ফ্রিজের কোন দরকারই ছিল মানে তখন থেকে খাবার পোসতে শুরু করছে এর আগে খাবার দীর্ঘ বললাম এটা হলো একদম নথিজাটা নতুবা এই খারুর কারণে শুধু পসতে শুরু করছে বন্ধ হয়নি বুঝছে কিনা ইদ্যা পসতে শুরু করছে বন্ধ হয়নি এর মাধ্যমে আমি তাদের তারা তারা তো নিজেরাই ঈদের প্রতিছে কারণ এর অশুভ পরিণতি তো তাদেরকেই ভোগ করতে হয়েছে